السلام আলাইকুম ورحمة الله বারাকাতুহু সুপ্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী আপনারা শুনছেন সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ধারাবাহিক অনুষ্ঠান আজকে আমরা আলোচনা করব প্রিয়বী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তার স্বপ্ন এবং জমজম কূপের খননের একটি ঐতিহাসিক ঘটনা বনু ফের পথে তাদের কাছে মা হাজার সাথে তারা সেখানে বসবাস করতে শুরু করলেন এবং এক পর্যায়ে ইসমাইল আলহি সাল সালামের বিবাহ হয় বনু একজন তাদের গোত্রের একটি মেয়ের সাথে ইসমাইল আলহিস একশ বছর তিনি জীবিত ছিলেন এবং তিনি এবং আশপাশে কিছু গোত্র নবী হিসাবে তিনি বিবেচিত হন দায়িত্ব লাভ করেন ইসমাইল আলহি সালাম একশো তিরিশ বছর বয়সে ইন্তেকাল করেন ইসমাইল আলহি তার মা হাজার সাথে হাতিমের ভিতরে কবর দেওয়া হয় ইসমাইল আলহি সালাতকালের পরে উনারই ছেলে কায়দারের কাছে এই মাক্কা শরীফ এবং কাবা শরীফের দায়িত্ব দেওয়া হয় এবং তিনি কাবা শরীফের মোতোয়াল্লি হন এভাবে এক পর্যায়ে বনি ইসমাইল ইসমাইল আলহিসের বংশ থেকে লোকজন এই কাবা শরীফের নেতৃত্ব এবং তাদের দায়িত্ব লাভ দায়িত্ব পালন করছিলেন কিন্তু বনি জুরহুম এবং বনি ইসমাইল এই দুই গ্রুপের সাথে এক পর্যায়ে মারামারি এবং তাদের সাথে দ্বন্দ্ব লাগে দন্দের পরে যুদ্ধবিগ্রহ হয় যুদ্ধের মধ্যে তারা জয়লাভ করে আর বনজোর জয়লাভ করার পরে ইসমাইলের উপরে তারা নির্মুম নির্যাতন তারা শুরু করে আর তাদের নিপীড়ন সহ্য করতে না পেরে বনু ইসমাইল তারা শহরতলিতে চলে যান এবং এই স্থান ছেড়ে দেন কিন্তু বনুজোরহমের নির্যাতনের পালা শেষ হয়নি নির্যাতনের মাত্রা আরো বেড়ে চলেছে এক পর্যায়ে সকল গোত্র তাদের উপরে অতিষ্ট হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করে এক পর্যায়ে বনুজোর তারা মক্কার নেতৃত্ব ছাড়তে বাধ্য হয় কিন্তু তারা যখন মক্কা ছেড়ে চলে যায় মক্কা ছেড়ে চলে যাওয়ার সময় জমজমকূপের মধ্যে কাবা ঘরের মূল্যবান দামি জিনিসগুলি ওখানে রেখে এবং মাটি দিয়ে এটাকে একেবারে ঢেকে দেয় কিন্তু ওরা চলে যাওয়ার পরে বনো ইসমাইল আবার নেতৃত্ব নেন কিন্তু দীর্ঘদিন পর্যন্ত তাদের সেই জমজমকের দিকে তাদের কোন ভ্রূক্ষেপ থাকেনি রসুল সাল্লি ইসলামের দাদা আব্দুল মোতালিবের যখন দায়িত্বে আসে তখন তিনি একদিন হাতিমের মধ্যে শোয়া ছিলেন একদিন স্বপ্নে দেখলেন একজন ব্যক্তি এসে ওনাকে বলছেন আবু তো আব্দুল মোতালিব তুমি বার্রা খনন করো আব্দুল মোতালিব বললেন বার্রা কি লোকটি কিছু না বলে ফেরত গেলেন দ্বিতীয় দিন একই স্বপ্ন দেখলেন একজন লোক এসে তাকে বলছেন আব্দুল মোতালিব তুমি মঞ্জুরা খনন করো আব্দুল মুতালিব বললেন মঞ্জুরা কি লোকটি কিছু উত্তর না দিয়ে সে আবার ফেরত চলে গেলেন তৃতীয় দিন লোকটি একই স্বপ্ন তিনি দেখলেন এসে বললেন যে তুমি তিবা খনন করো আব্দুল মোতালিব বললেন তিবা কি তিনি কিছু না বলে আবার ফেরত চলে গেলেন চতুর্থ দিন তিনি হাতিমের এখানে শুয়েছিলেন হঠাৎ করে একই স্বপ্ন দেখলেন এক লোক এসে বলছে আব্দুল মো তালিব তুমি জমজম খনন করো বললেন জমজম কি তখন তিনি বললেন জমজম এমন পুত পবিত্র পানি যা হাজিগণ পান করবেন যা শেষ হবে না তখন উনি একটা জায়গা নির্দিষ্ট করে দেখিয়ে দিলেন স্বপ্ন থেকে উঠার পরে তিনি ওই জায়গায় কোদাল নিয়ে এবং তার জ্যেষ্ঠ ছেলে হারেসাকে নিয়ে গেলেন হারেসা সহ উনি খনন করেন এবং হারিসা মাটি উঠান এভাবে মিলে যখন কোপের সন্ধান পেলেন এই কূপের পানি নিয়ে কূপের আশপাশে আরও কিছু গর্ত খনন করে সেখানে পানিগুলি জমা করছিলেন কিন্তু কিছু দুষ্কৃতীরা তারা তা সহ্য করতে পারেনি তার ওই পানিগুলিতে নষ্ট করে দিত আবদুল মোতাল দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করলেন এরপরে যে এই পানি নষ্ট করত তার এমন রোগ বালা হতো তা সহজে শেষ হতো না এক তাদের এই দুষ্টমি শেষ হয়ে যায় এভাবে জমজম কূপের আবিষ্কার হয় এরপর থেকে এখন পর্যন্ত আমরা ওই পানি আসছি এখন যারা আপনারা হজে যান আমরা যারা হজে যাই যাই মক্কা শরীফে অপুরন্ত পানি আমরা সেখানে পান করতে পারি জমজমের পানি এবং জমজমের পানি পান করার সময় নবীজি দোয়া শিখিয়েছেন পানি পান করার জন্য আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ এই জন্য এই পানি এখনো রয়েছে এই পানি আমরা হাজেরা নিয়ে আসি এবং এর দ্বারা ক্ষুদানিবরণ হয় যে নবী সাল্লাই সাল্লামের দাদার ঘটনা আমরা জানলাম সেই নবী সালামের সিরাদ তার আদর্শ আমাদেরকে মানতে হবে তার আদর্শে আদর্শবান হয়ে আমার জীবন পরিচালনা করতে হবে আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করুন পর্বে আমরা এই সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব আসসালামাইকুম আহমতুল